চতুর্থ পরিচ্ছেদ আগে বিদ্যা সায়েন্স না আগে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলিলেন কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না তারা মনে করে আগে জগতের বিষয় জীবের বিষয় জানতে হয় আগে সায়েন্স পড়তে হয় সকলের হাস্য তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না তুমি কি বলো আগে সায়েন্স না আগে ঈশ্বর বঙ্কিম হ্যাঁ আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয়, একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানব কেমন করে আগে পড়াশোনা করে জানতে হয় শ্রীরামকৃষ্ণ ও ওই তোমাদের এক আগে ঈশ্বর তারপর সৃষ্টি তাকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে পারো জো করে তাহলে যদি তোমার ইচ্ছা থাকে যদু মল্লিকের কখানা বাড়ি কত কোম্পানির কাগজ কখানা বাগান এও জানতে পারবে যদু মল্লিকই বলে দেবে কিন্তু তার সঙ্গে যদি আলাপ না হয় বাড়ি ঢুকতে গেলে দারোয়ানেরা যদি না ঢুকতে দেয় তাহলে কখনা বাড়ি কত কোম্পানির কাগজ কখনো বাগান এসব ঠিক খবর কেমন করে জানবে তাকে জানলে সব জানা যায় কিন্তু সামান্য বিষয়ে জানবার আকাঙ্ক্ষা থাকে না বিদেও এ কথা আছে যতক্ষণ না লোকটিকে দেখা যায় ততক্ষণ তার গুণের কথা কওয়া যায় সে যেই সামনে আসে তখন ওসব কথা বন্ধ হয়ে যায় লোকে তাকে নিয়েই মত্ত হয় तार आलाप कर विभोर है तथा था आगे ईश्वर लाभ तर सृष्टि अन्न कथा वाल्मीकिी के राममंत्र जप करते देवा हल क्या बला हल मरा मरा जप कर म मान ईश्वर और रा मान जगत आगे ईश्वर तरपर जगत एके जानले सब जाना जा একের পর যদি পঞ্চাশটা শূন্য থাকে অনেক হয়ে যায় এককে পুঁছে ফেললে কিছু থাকে না এককে নিয়েই অনেক এক আগে তারপর অনেক আগে ঈশ্বর তারপর জীবজগৎ তোমার দরকার ঈশ্বরকে লাভ করা তুমি অত জগৎ সৃষ্টি সায়েন্স ফায়েন্স এসব করছো কেন তোমার আম খাবার দরকার বাগানে কত শ আম গাছ কত হাজার ডাল কত লক্ষ কোটি পাতা এসব খবরে তোমার কাজ কি তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয় আম খেতে এসেছিস আম খেয়েই যা বঙ্কিম আম পাই কই শ্রীরামকৃষ্ণ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা কর আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল কেউ হয়তো বলে দেয় এমনি এমনি করো তাহলে ঈশ্বরকে পাবে বঙ্কিম কে গুরু তিনি আপনি ভালো আম খেয়ে আমায় খারাপ আম দেন হাস্য শ্রীরামকৃষ্ণ কেন গো যার যা পেটে সয় সকলে কি পলুয়া কালিয়া খেলে হজম করতে পারে বাড়িতে মা চলে মা সব ছেলেকে পলুয়া কালিয়া দেন না যে দুর্বল যার পেটের অসুখ তাকে মাছের ঝোল দেন তা বলে কি মা সে ছেলেকে কম ভালোবাসেন গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুই সচিদানন্দ সচ্চিদানন্দই গুরু তার কথা বিশ্বাস করলে বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয় বালকের কি বিশ্বাস মা বলেছে ও তোর দাদা হয় অমনি জেনেছে ও আমার দাদা একেবারে পাঁচ শিকা পাঁচ আনা বিশ্বাস তা সে ছেলে হয়তো বামুনের ছেলে আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে মা বলেছে ও ঘরে যুজু তো পাকা জেনে আছে ও ঘরে যুজু এই বালকের বিশ্বাস গুরুবাক্যে এমন বিশ্বাস চাই শ্যায় না বুদ্ধি পাটোয়ারি বুদ্ধি বিচার করলে ঈশ্বরকে পাওয়া যায় না বিশ্বাস আর সরল হওয়া কপট হলে হবে না সরলের কাছে তিনি খুব সহজ কপট থেকে তিনি অনেক দূর কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয় সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও কিছুই চায় না কিছুতেই ভোলে না আর বলে না আমি মার কাছে যাব সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই আহা কি অবস্থা বালক যেমন মা মা করে পাগল হয় কিছুতেই ভোলে না যার সংসারে এসব সুখ ভোগ আলুনই লাগে যার আর কিছু ভালো লাগে না টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ যার কিছুই ভালো লাগে না সেই আন্তরিক মা মা করে কাতর হয় তার জন্যই মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয় ता पथे जाओ हिंदू मुसलमान ख्रीष्टान शक्त ब्रह्मज्ञानी जे पथे जाओ ओई व्याकुलता नहीं कथा तो तर्जामी भूल पथे गए पढ़ले दोष नाई जदि व्याकुलता था आर भलो पथे तुले लन और सब पथे भूल आ सबाई मनारड़ी ठीक जाओ घड़ी ठीक जाए ना তা বলে কারু কাজ আটকায় না ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায় সাধুসঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়